রমাদান উপলক্ষ্যে বিশেষ লেকচার রমাদান। এই অডিও সিরিজটি শাইক আহমদ আম্মা হাফিজাহুল সুরাব আকারায় রমাদান নিয়ে পর বেশ কয়েকটি আয়াত আছে হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে তোমরা তা কোয়া অর্জন করতে পারো আয়াত একশো দ্বিতীয় আয়াতটি হল রোজা রাখতে হবে কতগুলো নির্দিষ্ট দিনে আয়াত একশো চুরাশি এবং তৃতীয় আয়াতটি হল রমাদানি হলো সেই মাস যে মাসে কোরআন নাজির করা হয়েছে আয়াত একশো আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটি আয়াত সরাসরি রোজার ব্যাপারে চতুর্থ আয়াতটি হঠাৎ করে এই ভিন্ন প্রসঙ্গে চলে গেল এখানে প্রসঙ্গ হল দোয়া আর হে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন নিশ্চয় আমি আমার জ্ঞানের মাধ্যমে রয়েছি সন্নিকটে আমি দো আকারী জবাব দেই যখন তারা কাউকে আমার সাথে শরিক না করে আমার কাছে দোয়া করে আয়াত একশো ছিয়াশি আবার পঞ্চম আয়াতে নিয়মাবলী নিয়ে কথা শুরু হয়েছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আয়াত একশো প্রশ্ন হচ্ছে যে রোজা বা সাওমের প্রসঙ্গে পরপর কয়েকটা আয়াতের মাঝে দোয়ার ব্যাপারে একটি আয়াত কেন আসলো অপ্রাসঙ্গিক একটি আয়াত আল্লাহ এখানে কেন বসাবেন আসলে কি এটা অপ্রাসঙ্গিক না কোরআনের সব কিছুই সামঞ্জস্যপূর্ণ সাওমের আলোচনায় দোয়া সংক্রান্ত আয়াত আসার কারণ হলো আপনাকে রমাদানে দোয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা আপনাকে জানানো যে রমাদান হলো দোয়ার মাস এমন কিছু সময় আছে যখন দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে রমাদান হলো তার মাঝে শ্রেষ্ঠতমগুলোর একটি চতুর্থ একটি লক্ষ্য করুন আর আমার বান্দারা আপনাকে যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন নিশ্চয়ই আমি রয়েছি সন্নিকটে আমি দোয়াকারের দোয়ার জবাব দেই যখন তারা আমার কাছে দোয়া করে এবং তারা আপনাকে জিজ্ঞাসা করে আর এবং যখন তারা আপনাকে জিজ্ঞাসা করে কথাটা করেন চোদ্দ বার এসেছে ইয়েস আলু নাকা এসেছে তেরোবার এবং ওয়াইজা ইয়েস আলু এসেছে একবার প্রতিবার যখন আল্লাহ বলেন এবং তারা আপনাকে জিজ্ঞাসা করে তারপরেই লক্ষ্য করবেন কোল তাদের বলে দেওয়া কথাটা আছে ব্যতিক্রম কেবল এই আয়াতে এখানে দোয়ার কথা বলা হয়েছে সব জায়গায় কোল আছে খালি দোয়ার জায়গাটা ছাড়া যদি তারা আপনাকে জিজ্ঞাসা করে এরপরে কোনো কোল বলে দাও নেই এর মাধ্যমে আপনার কাছে বিশুদ্ধ তাওহিদের একটি বার্তা দেয়া হচ্ছে সেটি হলো আল্লাহর সাথে আপনার সরাসরি সম্পর্ক আপনার এবং আল্লাহর মাঝে না আছে কোনো বার্তাবাহক না আছে কোনো ওয়ালি এমনকি নবীয় নন সাল্লাহ আলী আসাল্লাম দোয়া সরাসরি আপনার এবং আল্লাহর মাঝে এটি পূর্ণাঙ্গ তাওহিদ বিশুদ্ধ তাওহিদ তাই এখানে কোনো কোল নেই দোয়ার বিশেষ সময় সকল পরিস্থিতিতে সকল সময়ে দোয়ার জবাব দেয়া হয় আল্লাহ সকল সময় দিন রাত সন্ধ্যা ও সকল অবস্থায় দাঁড়ানো বসা শোয়া অজু থাকা অবস্থায় না থাকা অবস্থায় দোয়ার জবাব দেন কিন্তু এমন কিছু সময় ও পরিস্থিতি আছে যখন দোয়া কবলের সম্ভাবনা বেশি আমরা যেন সেগুলো জানার চেষ্টা করি যাতে দোয়ার এই মাসে আমাদের দোয়াগুলো যথাযথ হয় শুধু তাই নয় এই মাসের পরেও আমরা দোয়া থামাবো না ইনশাআল্লাহ বিশেষ সময়গুলো খুঁজুন যেমন আরাফার দিন রমাদান মাস রাতের শেষ তৃতীয়াংশ বৃষ্টির সময় ইকামাতের পর আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময় এবং রোজাদারের দোয়া রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে বলতে থাকেন কেউ কি আছে যার কিছু প্রয়োজন কেউ কি আছে যে ক্ষমা পেতে চায় যাতে আমি ক্ষমা করে দেই এই সময় ও পরিস্থিতিগুলো যত একসাথে করতে পারা যায় দোয়া কবুলের সম্ভাবনা তত বেড়ে যায় ইনশাআল্লাহ উদাহরণস্বরূপ রমাদান মাসে লাইলাতুল কদরের রাতের শেষ তৃতীয়াংশে সিজদারত অবস্থায় করা দোয়া বুঝতেই পারছেন চমৎকার এক সুযোগ বিশেষ সময় আর বিশেষ পরিস্থিতি দোয়ার আনুষ্ঠানিকতা আপনি যে কোনো সময় যে কোনো অবস্থাতে দোয়া করতে পারেন কিন্তু মাঝে মাঝে আনুষ্ঠানিকতাগুলো পালন করুন যেমন মাঝে মাঝে অজু করে দোয়ার পরিকল্পনা করুন ব্যাপারটাকে আল্লাহর সাথে সাক্ষাতের কথা হিসাবে চিন্তা করুন অজু করে দুই রাকাত নামাজ পরে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করুন সাহি মুসলিমের এক বর্ণনায় আছে রসুল্লাহ দোয়া করার সময় হাত একবার এত উঁচু করেছিলেন যে তার বগলের শুভ্রতা দৃশ্যমান হয়ে গিয়েছিল কখনো তিনি বুক হাত উঁচু করেছেন কখনো আঙ্গুল তুলে দোয়া করেছেন আর আঙ্গুল তুলে দোয়া করায় কোনো সমস্যা কেউ যখন দোয়া করার জন্য হাত তোলে তখন চিরঞ্জীব ও সম্মানিত আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তিনি কখনোই আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না কারণ তিনি তা করতে লজ্জিত হন আবুদার্দ রাজিয়াল্লাহ আনহু বলতেন তোমাদের হাতগুলো শেকলবন্দি হয়ে যাবার আগেই সেগুলো আল্লাহর কাছে উঁচু করো অতি উচ্চ ও অতি নিম্ন নিম্নস্বরে দোয়া না করা সাহাবা রাজিয়াল্লাহু আনহু যখন জোরে শব্দ করে দোয়া করলেন নবী সাল্লাহু আলহ্লাম বললেন তোমরা তো কোনো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না বুখারি ও মুসলিমে এটি আছে एकी तुमार शर उच्चो सुरा बनी आयात एक ही कुरनेलातेनय और गोपनियता सहकारे तुम रब के डाको सूरा आराफ আয়াত পঞ্চান্ন এই আয়াতগুলোতে বলা হচ্ছে বেশি জোরে বা বেশি আসতে না বলে মধ্যম পন্থা অবলম্বন করতে এটি হল দোয়ার আদবগুলোর মধ্যে একটি সঈদিনা জাকারিয়া আলাইসালামের কণ্ঠস্বর মধ্যম পর্যায়ে রাখার কারণে আল্লাহ তার প্রশংসা করেছেন যখন সে তার রবকে ডাকলো নিভৃতে সুরা মারিয়াম আয়াত ছন্দে ছন্দে দোয়া না করা দোয়াকে একেবারে কবিতার মতো করে ফেলা উচিত নয় স্বাভাবিকভাবে এমনটা হয়ে গেলে সমস্যা নেই কিন্তু ইচ্ছা করে এমনটা করা যাবে না ইংরেজিতে এটা খুব একটা না হলেও আরবিতে এমনটা ঘটে আরবিতে একে বলা হয় সাজা যখন ছন্দ মিলিয়ে দোয়া করার বাড়াবারি রকম চেষ্টা করা হয় আল্লাহ বলেন তোমার রবকে বিনয় সহকারে নিভিতে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা পঞ্চান্ন এবার আসি দোয়ার ক্ষেত্রে দৃঢ় চেতা হওয়ার ব্যাপারে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এ কথা জেনে দৃঢ় সংকল্প সহকারে দোয়া করুন সুনানাত্মীর মিজিতে আছে আল্লাহ তোমার দোয়ার জবাব দেবেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো তবে সাথে এটাও জেনে রাখো যে গাফেল অন্তরের দোয়ার জবাব দেয়া হয় না যখন দোয়া করবেন দৃঢ় থাকবেন মন দিয়ে দোয়া করবেন নিশ্চিত থাকবেন এই ভেবে যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এমনভাবে দোয়া করবেন না যে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন বরং বলবেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন কথা শেষ দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে মাফ করবেন बेपारे कन्फ्यूशन रखबा दो कबुलबुल कर दो कर पुनरुत्थान दिवस अवकाश दे ইবল বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরা আরাফ ১৪ থেকে পনেরো আমি আপনি শয়তানের চেয়ে নিশ্চয় নিকৃষ্ট নই আমরা যাই করি না কেন শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই যদিও আমাদের পাহাড় সম পাপ থাকে आल्ला शयतान दुआ प्रत्याख्यान दुआ फिर देश्रिका डाके जल जाले आरोपण कर তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে অতপর যখন তিনি নিরাপদে তাদের স্থলে পৌঁছে দেন তারা তার সাথে অন্যদের শরিক করতে থাকে আনকাবুত সুরান্টি মহাসাগরের স্রোত ও বাতাস যখন তাদের ডুবিয়ে দিতে উদ্দ হয় তারা এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে শির্খ পরিত্যাগ করে কিছু সময়ের জন্য আল্লাহর দিকে ফিরে আসে তারা আগেও আল্লাহর সাথে শরিক করেছে। এবং আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার পর তারা একাজ কাজ আবারও করবে তার পরও যখন তারা ইখলাসের সহিত আল্লাহকে কিছু সময়ের জন্য ডেকেছে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন যদি তিনি অল্প সময়ের জন্য খালেজভাবে দোয়া করা মুশ্রিকদের দোয়া কবুল করে থাকেন তাহলে কি তিনি তাওহীদের অনুসারীদের দোয়া ফিরিয়ে দেবেন দোয়াতে লেগে থাকুন ক্রমাগত দোয়া করতে থাকুন যখন দোয়া করবেন বার করবেন কাকতি মিনতি ও ভিক্ষা করবেন সেই মুসলিমে আছে নবী সাল্লু আলিয়া তিনবার করে দোয়া করতেন ইবেন মসৌদ রদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি তিনবার করে আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া এভাবেই করা উচিত এবং নিয়মিত দোয়া করা উচিত রাতারাতি দোয়া কবুল না হয়ে গেলেও হাল ছেড়ে দেবেন না বরং আরও বেশি করে দোয়া করুন কখনো এমনটা বলবেন না যে আমি এত দোয়া করলাম অথচ আল্লাহ কবুল করলেন না এভাবে করলে আপনি নিজেই নিজের দোয়াকে ধ্বংস করে ফেলবেন বুখারি ও মুসলিমে আছে তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেয়া হতে থাকে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হলো না সালাফদের মাঝে দেখা যায় কেউ ২০ বছর ধরে একটা জিনিস চেয়ে তা পাননি তারপরেও তারা এই আশা ছাড়েননি যে আল্লাহ দোয়া কবুল করবেন দোয়া শুরুতে মাঝে এবং শেষে নবী সাল্লা আলহিমের প্রতি দুরুত পড়ুন এবং মাঝেও কোনো দুরুত পাঠ করুন আবু সুলাইমানা দারিমি একটি সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন নবী সাল্লা আলিয়াল্লামের উপর দরুদ পরে দোয়া শুরু করুন এবং দূরত পড়ে দোয়া শেষ করুন কেন দেখুন কি চমৎকার ওক্তি নবীর প্রতি দুরুদ পড়লে তা এমনিতেই কবুল হয় আর আল্লাহ কোনো দোয়ার শুরু এবং শেষ অংশ কবুল করে মাঝের অংশ প্রত্যাখ্যান করবেন এমনটি হতেই পারে না तब समयू मध्य भाग और शेषे नबी सल्लाम कर तफसिर इबने कसरे सही सनदे वर्णित आज उमर रद्लाउ आनू बसमान और जमीन मजे दुआ आटके थके नबी सल्ला अलही दुरुद ना पड़ा पर्त दुआ आसमान पोछेना এটি অবশ্য হজরত উমর রিয়াল আনহুর ব্যক্তিগত অভিমত হতে পারে কারণ তিনি বলেননি যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এটি বলেছেন তবে এ ধরনের কথা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপর আরোপযোগ্য কারণ এগুলো দিন সম্পর্কিত বিষয় এটা হতে পারে না যে দিনের ব্যাপারে হজরত উমার একটা কথা বানিয়ে নিয়ে আসবেন এ ধরনের কথা বা হারিসের বিষয়ে এটাই বিধান সোহাবুল ইমানে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ একই রকম একটি উক্তি বর্ণনা করেছেন হজরত আলী রদিয়াল্লাহ আনহুর বরাতে তিনি বলেন হজরত আলী রদিয়াল্লাহু আলহু বলেন রসুল্লাহ সাল্লাহ আসলামের প্রতি দরদ না পাঠ করলে সকল দোয়া কবুল হয় না এই একই হাদিস আলীর বরাতে বর্ণনা করেছেন বাকি ইবেন মাদখালী এবং সেটা মারফু হিসাবে গণ্য করেছেন অর্থাৎ বাকি ইবেন মাদখালের মতে এই উক্তিটি রসুল্লাহ সাল্লাহ আসলামের বাকি ইবেন মাদখাল হলেন সেই ব্যক্তি যিনি এক কয়েদির জন্য দোয়া করেছিলেন এবং সেই দুআ কবুল হয়েছিল তার দুআ সেই কয়েদির শেকলগুলো একটির পর একটি ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত সে মুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় নিশ্চয়ই তোমার মুক্তির জন্য কেউ একজন দুআ করেছিল অন্তরের আমল সর্বশেষ বিষয় হল অন্তরের আমল এটা বেশ দীর্ঘ আলোচনা তবে আমরা ছোট্ট একটা সারাংশই আলোচনা করব। যেমন দুআর আগে আল্লাহর কাছে তবা করুন অন্যের হক আদায় করুন পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর প্রতি মনোযোগী হন সাদাক্কা করুন আর আশ্বস্ত থাকুন যে আল্লাহ আপনাকে হতাশ করবেন না তিনি বলেছেন চাও তাহলে আমি দেব তার মানে তিনি দেবেনি ইমাম ইবনুল মুবার আক্রাহিম বলেন আমি একবার মদিনায় গেলাম তখন সেখানে খরা চলছিল লোকেরা বাইরে এসে লম্বা সময়ের জন্য ইস্তিস্কা অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করল একদিন আমি মসজিদে গিয়ে কালো এক লোকের পাশে বসলাম তার পরনে ছিল খাস কাপড় যা উট অথবা বকরির পশম থেকে তৈরি এক ধরনের খসখসে কাপড় লোকেরা অনেক আগেই চলে গিয়েছে তাদের দোয়া কবুল হয়নি আমি মসজিদে এই কালো লোকটির পাশে বসা তার কাপড় কোমর ও কাঁধে জড়ানো ছিল তাকে বলতে শুনলাম হে আল্লাহ আপনি পাপিদেরকে শিক্ষা দেয়ার জন্য লোকেদের উপর বৃষ্টি বন্ধ রেখেছেন ইয়া হালিম ইয়া আল্লাহ ইয়া হালিম ইয়া আল্লাহ ইয়া হালিম ইয়া আল্লাহ যার বান্দারা যার কাছ থেকে কল্যাণ ছাড়া কিছুই আশা করে না তাদেরকে বৃষ্টি দিন তাদেরকে এখন বৃষ্টি দিন তাদেরকে এখন বৃষ্টি দিন এখন এখন তিনি বলছিলেন আসছা আহ আচ্ছা আহ এভাবে সে দোয়া করতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত চার দিক থেকে মেঘ এসে গর্জন সহকারে বৃষ্টি হতে লাগলো বড় বড়ো আলিমরা কিছু সময়ের জন্য ইস্তিস্কার করলেন ধনী গরিব নেতা সাধারণ সব লোকই দোয়া করছিল কিন্তু একজন অবহেলিত লোক যার পরে ছিল সবচেয়ে নিম্ন মানের পোশাক সে যখন দু আর জন্য হাত তুলল আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন ভাই বোনেরা মুসলিম অংশ হিসেবে মজলুম ও মুসলিমদের প্রতি দায়িত্ব অবহেলার জন্য আপনিও তাই নিজের জন্য পরিবারের জন্য প্রিয় মানুষদের জন্য দোয়া তো করবেনই সাথে নির্যাতিত অবহেলিত মুসলিমদের জন্য প্রতিদিন আপনার দোয়াতে অন্তর্ভুক্ত করবেন যাতে আল্লাহর সামনে দাঁড়ালে আপনি অন্তত বলতে পারেন যে হে আল্লাহ আমি তাদের জন্য দোয়া করেছিলাম উপরে উল্লিখিত ঘটনার পর ইমাম ইবনুল মুবারক রহিমাহুল্লাহ দেখা করতে যান ফুদাইল এবং ইয়াজের সাথে ফুদাইল ইবনুল মুবারককে দেখে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে ইবনুল মুবারক ইবনুল মুবারক জবাব দিলেন এমন অনেক বিষয় আছে যেগুলোতে লোকেরা আমাদেরকে হারিয়ে দিচ্ছে এরপর তিনি তার কাছে সেই কালো লোকটির পুরো ঘটনাটি বর্ণনা করলেন তারা উভয়ই দুঃখে ভরাক্রান্ত হয়ে পড়লেন এই ভেবে যে কীভাবে মানুষ গোপনে ইবাদত করে তাদেরকে হারিয়ে দিচ্ছে এই ঘটনা শুনে ফুদাইল এবং ইয়াজ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন কিছুদিন আগে এক ভাই আমাকে একটি ভিডিও দেখিয়েছিল সেখানে একদল মুসলিম একটি সেলে বন্দি আর অহংকারে বুক ফোলানো এক বিচারক রায় দিল যে তাদের ফাঁসি দেয়া হবে তারাও হেটে বের হলেন সেও হেটে বের হলো তারা কারাগারে ঢুকলেন আর সে চলে গেলো দিন যেতে থাকলো। ভিডিওটাতে মূলত বন্দিদের একজন কথা বলছিল তিনি বললেন আমরা খুব মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তিনি আমাদের মর্যাদা সাথে কারাগার থেকে মুক্তি দেন আর আমরা লাগাতার দোয়া করতে থাকলাম আপনি যদি একাকি কারা প্রকোষ্ঠে নির্যাতনের মধ্যে দিয়ে যান তাহলে দেখবেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আসছে তিনি বললেন আমরা ভাবলাম কেউ এসে একদিন হয়তো আমাদের কারাগার খুঁড়ে বের করে নিয়ে যাবে অথবা কারাগার বিস্ফোরিত হয়ে খুলে যাবে অথবা ভেঙে যাবে কিংবা ভূমিকম্প হবে আমরা জানতাম না এটা কিভাবে হবে তবে আমরা জানতাম যে একদিন না একদিন আল্লাহ আমাদের দোয়া কবুল করবে নি সেটাই হলো হঠাৎ একদিন কেউ একজন চাবি নিয়ে এসে দরজা খুলে দিয়ে বলল তোমরা মুক্ত এক দশকের জন্য সেই দেশের নেতা চলে গেছে আর তোমরা মুক্ত রমাদানের এই মাসে আপনি দোয়ার ইবাদতটি চালু করুন যদি দোয়া করেন তাহলে অন্যান্য সব ফজিলত পাওয়ার পাশাপাশি কেবলমাত্র দোয়া করার জন্য সব পাবেন কেবল কোরআনতলাওয়াত জিকির আসকারের কারণে আপনি যেমন সাব পাবেন তেমনি শুধু দোয়া করার ফলেও আপনি সব পাবেন हाँ आल्लापनर दोआ कबुल कर शुदू दुआ करार कारण सब पा कारण से इबादत तल्लार का चान। दुआ कर फिर जान आल्ला दरजागुलो कख बना सल्लाह अला सईदी मुहम्मद व आला आलि वी व्लम आलहमदुल्लिअल रेईनडोज मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेन्डोस मीडिया डटअर्ग অথবা ফেসবুক পেজ ডব ডবল অথবা ইউটুব চ্যানেল wwwyoutubecom ডবল